রহমতুলিলমিনাতসালামা সঈদুলমুরসী নবীীনা মহমদ আজন হিস আবাদ ফদিলতানজিম বিসম রহমিমিফিলাম রিন আল্লা পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হৃদায়তের জন্য করিম নাজেল করেছেন সালাত এবং সালাম নাজেল হুকুরুল্লাহ সাল আলি সাল্লামের উপর যিনি কোরআনে করিম মানব জাতি পর্যন্ত সুন্দর করে পৌঁছে দিয়েছেন আমাদের তাফসির হবে সাজদা। এ হচ্ছে মক্খী সুরা সৌরাহামের মক্খী জীবনের এ সুরার মূল বিষয়বস্তু আল্লাপাকের তৌহিদ একত্র যেই গুণ থেকে আর মুশ্রেকরা নিজেকে শূন্য করে ফেলেছিল সিরকে লিপ্ত হয়েছিল আর এর বিষয়বস্তু হচ্ছে আখেরাত যে আখেরাত সম্পর্কে তারা সন্দিহান ছিল এর বিষয়বস্তু হচ্ছে রেসা যে রেসা কে তারা বিশ্বাস করতো না যে মোহাম্মদ আমাদের মাঝে মানুষ হলো ইয়িমের ছেলে আবার কি করে রাসুল হতে পারে এছাড়া আল্লাহ ফখরবুল আলমিন কেয়ামতের কথা মানুষের সৃষ্টির কথা এই বিষয়গুলি ইশোরাই উল্লেখ করেছেন শুরু করি তফসির আল্লাহ ফক্রাবুল্লা আলমীর এরশাদ করেছেন তানজিলুল কিতাব লারাইফিহ এই কিতাব হচ্ছে নাজল কিরিত তনজিল কিতাব মানে হাজা তনুল কিতাব হাজা কিতাব উল এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত এটা মোহাম্মদ সাহা্লামে রচিত নয় লাফি তাতে কোনো সন্দেহ নেই এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের বাণী এতে কোনো সন্দেহ নেই মির রব্বিল আলমিন ইহা নাজেল হয়েছে বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আমি অকু লুন অফ তারা কি কথা বলে মুশ্রিকরা যে এটা মুহাম্মদ রচনা করেছে নিজে তৈরি করে নিয়েছে বাল হু আল্হাক কমির রব্বিক বরং হে নাবী এই কিতাব তোমার প্রতিপালকের পক্ষ থেকে চিরসত্য লেথুন জেরা কৌমাম্মা আতাহমিন নাজির মিন কাবলে যাতে করে তুমি এমন এক জাতিকে সতর্ক করো আল্লাপাকের সঠিক দিন সম্পর্কে সচেতন করো আল্লাপের আজাব শাস্তি থেকে সতর্ক সাবধান করো এমন এক জাতিকে যেই জাতির কাছে এর পূর্বে তোমার পূর্বে কোনো সতর্ককারী নাবী আসেনি लल्ला म्याहत होते परे तरा सठिक पथ पा आल्लापा की आय स्पष्ट कर रसुल्लाह सल्लाम जी आरोब जगते नबीनेंब्डर मजे आ को नबी तरह पूर्वे आसेंरबी भाषा प्रथम एवं शेष रसुलहम्मद सल्लाह आलवासल्लम ये अनेक तफसरकार कथा को तफसरकारगर बोईब आलिस्लम भाषाओ आबी भाषा छिल তাই যদি বলা হয় তাহলে বলা হবে যে মক্কা নগরীতে বা মক্কার আশেপাশে কোনো নবী রসুল আসেনি সোহেব আল ইসলামের এলাকা মাদিয়ান এলাকা যা মক্কা থেকে অনেক দূরে ছিল এবং দীর্ঘদিন পূর্বে সোহেব আল ইসলামের জমানা ছিল দীর্ঘ সময় ধরে আম্বিয়া রসুলদের সিলসিলা ছিল না এই আরব জাতির মাঝে যার ফলে নবীদের শিক্ষা তাদের উপর অস্পষ্ট হয়ে গেছিলো তাদের অজ্ঞতার কারণে তারা ধর্মের নামে এব্রাহিম সালামের দিনের নামে শিরকে লিপ্ত হয়েছিল অথচ এব্রাহিম সালাম শিরকের বিরুদ্ধে সবচাইতে বেশি সংগ্রাম করেছেন আল্লাপাক তারপর এর সাদ করছেন আল্লাহ খালাক আসামাওয়াত আল্লাহ তো সেই সত্তাহ তৌহিদের কথা এখানে আল্লাহ পেশ করছেন যে তৌহিদকে আরো মুশ্রেকেরা কায়েম করতো না আল্লাহকে রব মানলেও সৃষ্টিকর্তা মানলেও হায়াতমতের মালিক মানলেও আল্লাপাকের জন্য এবাদতবন্দিগীকে খাস করতো না এবাদত বন্দিগি আমাদের উপাস্য দেবদেবীর জন্য আল্লাহ তো সেই সত্তা যিনি আকাশ সমূহকে আর পৃথিবীকে সৃষ্টি করেছেন অমা বেই না আর যা কিছু এই দুইয়ের মাঝে আছে ফি সিদ্ধা তাইয়াম ছয় দিনে আলাল আর অতঃপর আল্লাপাক তার আরোসে সমুন্নত হয়েছেন আল্লাপাক রব্বুল আলমিন তাহলে তার আরোসের ওপর সমুন্নত আর ইসতেওয়া আরবি শব্দ এর মানে জান না সুতরাং এটাকে অস্বীকার করা বা এর অর্থের বিকৃতি ঘটানো তেহরিফ রদবদল করা এটা পথভ্রষ্টদের কাজ যেটা আশ আরি মাতরিদি মতবাদ তাদের কাছে এই এইরকমই যারা বিভ্রান্ত তাদের কাছে আল্লাহ আরসের সমুন্নত হয়েছেন মানে আল্লাহ আরসের মালিক হয়েছেন তারা দুনিয়ার শাসকদের সাথে তুলনা করেছে দিয়ে গোমরা হয়েছে যেমন বলা হয় অমোক রাজা সিংহাসনে বসেছে মানে এতদিন ক্ষমতা ছিল না এখন ক্ষমতা হাতে পেয়েছে তাই যদি অর্থ নেওয়া হয় তাহলে কি এই অর্থ হয় না যে আল্লাহ পাক ছয় দিনে আসমান জমির সৃষ্টি করার পরে ক্ষমতা পেলেন তার আগে আল্লাহর ক্ষমতা ছিল না তাহলে আল্লাহ যদি আরো সে না হওয়া হয় আল্লাহ আরো সে হওয়া মানে আল্লাহ মালিক হলেন আরোসের তার মানে তার আগ পর্যন্ত আল্লাহ মালিক ছিলেন না तेल कोल्लाह पक आलमीन क्षमतार अधिकारी मालिक छा इट कुफुरी कथा येजार कुरान एव हदीसर अर्थ विकृति अर्थ के रदबदल कर तरह भ्रष्टतार शिकार होमाम मालिक रमतुल्ला आल के जिज्ञासा है इस्तिव सम्पर्क के आल्ला जहा सर्वसमोन्नतर मान कि तक अल इजिवा मलूम আরবি ভাষা ইস্তা ওর মানে জানা সর্বজন বিদিত তবে তার ধরন অজানা আল্লাহ কেমন করে আরো সে আছেন সমোন্নত হয়েছেন এটা জানি না কিন্তু আল্লাহ আরো সে জানি, আল্লাহ ফাকরব্বুল আলমীর সমস্ত মখলুকাত সৃষ্টির উর্ধ্বে এটা জানি আর বিদাত লক্ষণ হচ্ছে আল্লাহ কোন দিকে ওটা ইঙ্গিত করাই যাবে না আল্লাহ সর্বত্র ইঙ্গিত করা যাবে না আল্লাহ উপর দিকে অথচ তারাও মুখ বলছে ওপরওয়ালা এমনকি অমুসলিম পর্যন্ত ওপরওয়ালা বলছে তাহলে মানুষের প্রকৃতিও এটা প্রমাণ করে যে আল্লাহ পাক রব্বুল আল সৃষ্টির ঊর্ধ্বে নাহলে ওপর আলা কেন বলে তারপর দোয়া করার সময় মানুষের ফিতরাত অনুভূতিও বলছে যে আল্লাহ পাক সৃষ্টির ঊর্ধ্বে তাই মানুষ যখন দোয়া করে তার অন্তরটা আকাশের দিকে চলে যায় সর্বত্র আল্লাহপাক বিরাজমান এইভাবে দোয়া করে এমন করেন না কেউ সবখানি আল্লাহ না উপর দিকে মানুষের মনটা চলে যায় রব্বুল আলমিনকে পাওয়ার জন্য তাকে সন্তুষ্ট করার জন্য তার কাছে কিছু চাওয়ার জন্য নেওয়ার জন্য কোরআন এবং হাদিস যুক্তি অনুভূতি প্রকৃতি সব কিছুই দলিল যে আল্লাহাক রব্বুল আলমিন সৃষ্টির ঊর্ধ্বে এবং তার আরও সে সমুন্নত এটি হচ্ছে আহলি সন্নত আলজামাতের আকিদা মালাকুম আলাকুম নিন্দু নিহমিম ওয়ালিউ আলা শফি আল্লাহ ছাড়া তোমাদের জন্য কেউ কোনো অভিভাবক নেই আর কোনো সুপারিষ্কারই নেই आल्ला छा तुम पृष्ठपोषक सहजोग अथवा आल्लाश कम पकड़ दीच तुम शीरक लिप्त क्यों नहीं कर आल्लाकाश थी पर्यत कार्यपरिचालना करें नियंत्रण कर समस्त कियन एकम्र आल्लाक हाथ তোমাদের গণনা হিসাবে এর অর্থ কি এটা দুনিয়ার জগৎ সম্পর্কে বলা হয়েছে নাকি আখেরাত সম্পর্কে দুটি মত তাফসিরকারদের আর দুটোই ঠিক পরস্পর কোনো দ্বন্দ্ব নেই একটি মত হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ফেরিস্তা জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছেন এত দ্রুত গতিতে যে এই দূরত্ব যদি মানুষ নিজ গতিতে অতিক্রম করে তাহলে এক হাজার বছর লাগবে তাহলে এটা ইহো জগৎ সম্পর্কে দুনিয়া সম্পর্কে বলা হয়েছে আল্লাপাকের কাছে আমলের রেপোর্ট পেশ করে ফেরিস্তারা কত দ্রুত আসরে একবার পেশ হয় আর খরে একবার পেশ হয় যেমন সৈয়াদ ইস দ্বারা প্রমাণিত অথচ একজন মানুষ যদি এই দূরত্ব অতিক্রম করে এক হাজার বছর লাগবে আলফাসানি মাতাউদ্দিন তোমাদের গণনাই আর আরেকটি মত হচ্ছে এটা আখেরাতের দিন সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ পরকালের দিনগুলি হবে দুনিয়ার এক হাজার বছরের সমান এক দিন কেয়ামতের দুনিয়ার এক হাজার বছরের সমান অনেকের জন্য পঞ্চাশ হাজার হবে যার ওপর যত বেশি বিপদ আপদ থাকবে আজাব থাকবে শাস্তি থাকবে যত পাপিষ্ট তত বেশি সেই দিন তার জন্য বড় হবে আর পার হবে না যেমন মুসিবতের সময় সময় পার হয় না কিন্তু আমোদ ফুর্তির সময় যখন আপনি সুখে থাকেন তখন দ্রুত সময় পার হয়ে চলে যায়। এটা অনুভূত আলেমুল কে আলেমুলগাইবে ওয়শাহাদিল আজিজুর রাহিম এই তো আল্লাহ যিনি আলে মুলগাইবে ওশাহাদা অদৃশ্যের জ্ঞানী আর দৃশ্যের জ্ঞানী যা সামনে যা অগচরে সব আল্লাহর কাছে সমান জ্ঞানের দিক থেকে আল আজিজ যিনি মহাপরাক্রান্ত আর রাহিম বড় দয়াবান যিনি আল্লাজি আহসানা কুল্লা সাইন খালাক আল্লাপাক সব কিছুকে সুন্দর করে সৃষ্টি করেছেন কত সুন্দরকে করে আল্লাপাক রব্বের সৃষ্টি করেছেন আর সবচেয়ে বেশি সুন্দর করেছেন মানুষ অবাদা খালকালী মিন তিন আর মানুষের সৃষ্টির সূচনা আল্লাপাক করেছেন কাদা থেকে কাদা আল্লাহ ফাক রব্বের প্রথম মানুষকে সৃষ্টি করেছেন তুমা জা আলাহিন অতপার মানুষের প্রজন্ম আল্লাপাক সৃষ্টি করেছেন এই সিস্টেম আল্লাপাকের নীতিমালা কি মিন মিনসোল তুচ্ছ পানির নির্যাস থেকে আল্লাপাক এই বীর্যকে তুচ্ছ পানি বলেছেন ঘৃণীত পানি মহিন মানে না হয় না এর মানে সুতরাং যেই পানি দিয়ে অর্থাৎ যেই শুক্রদি আল্লাহ মানবজাতিকে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন সেই পানি নাপাক নয় এটাই হচ্ছে সঠিক মত এখানে অল্প সময়ের দিয়ে আবার আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি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 জানুন সেই মৌলিক নীতিমালা যার বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা কোথারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়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 পরিচর্যা ছাড়া কোন জিনিসই তার সৌন্দর্যতা টিকা রাখতে পারে না ঠিক তেমনই ইমান ও আমলের পরিচর্যা ছাড়া একজন মোমিনো তার লক্ষ্য উদ্দেশ্যে পুজতে পারে না রেখে যাওয়া বাণী শ্রবণের মাধ্যমে নিজের ইমান তাজা করুন এবং রিয়াজুসালেহনের দর্শে আমার সাথে থাকুন দেখুন সালেহীন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফাকরবুল্লা আয়াত নম্বর নয় সুরেশ সাজার এর সাদ করেছেন অতপর মানুষকে আল্লাহ ফাকরুল আলমী সামঞ্জস্য পূর্ণ করেছেন সুঠাম করেছেন যেখানে যেই রকম লাগে ওইভাবে করেছেন একটু যদি এর ব্যতিক্রম হয় দেখতে কত খারাপ লাগবে কানগুলি যদি স্থানচ্যুত হয় অন্য জায়গায় কোথাও দুটোই আছে কান কিন্তু সামনে একটা পিছনে এক উফ কত খারাপ লাগবে চোখ দুটোই আছে সামনে একটা পিছনে একটা ভালো তো দেখতে পাচ্ছেন খুব এবং আল্লাহ একশো 120 দিন যখন হয় তখন আল্লাহ পাক আত্মা দিয়ে দেন প্রাণ চলে আসে মায়ের গর্ভে শিশুর ওয়া আল্লাহ আফেদা এবং আল্লাহাক তোমাদের জন্য শ্রবণ শক্তি সৃষ্টি করেছেন দৃষ্টি শক্তি আর তোমাদের অন্তকরণ সৃষ্টি করেছেন তালিলাম মাতাস করুন তবুও তোমরা খুব কমই সুক্রিয়া আদায় করে থাকো অল্পই তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো অধিকাংশ লোকই পাকের অকৃতজ্ঞ ওয়াকালু এবং মুশ্রেকরা বলে থাকে পরকাল সম্পর্কে সন্দেহান হয়ে আয়েদা দলাল্লাফিল আর্দ যখন আমরা মাটিতে হারিয়ে যাব দল্লাই জিল্লো মানে রাস্তা হারিয়ে দেওয়া এখানে মাটিতে আমরা পচে সরে গলে যখন হারিয়ে যাব নিশ্চিন্ন হয়ে যাব। আইন্না লাফি খালখিন জাদিদ তারপরে কে আমাদেরকে আবার নতুন রূপে সৃষ্টি করা হবে বালহম বেলি কায়ব বেহিম কা বরং এরা তাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ সম্পর্কে অস্বীকারী পরকাল হবে আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে জবাবদেহি করতে হবে আল্লাহ উঠাবেন সব অস্বীকারী এরা যারা সারা জীবন কোনো রকমের ভালো আমল করল না अथच जन्म सूत्रे मुस्लिम तरा चरित्र नी का हिलना जी आल्लर साक्षात आबाबी आसाब दीते एक जेकोतिष्ठान चाक्री करूक जदिता हिसाब दीते कम तरह ठीक करुटि सब समय तिन्ता है हिसाब दीते हैं कैफियत दीते আর ষাট বছর কখনো চিন্তা করলেন আল্লাহর কাছে কৈফুত দিতে হবে আমার জীবন সম্পর্কে জবন সম্পর্কে ধন সম্পদ সম্পর্কে বিদ্যা সম্পর্কে এই নিয়ামত সম্পর্কে আর বলছে আমি মুসলিম আশ্চর্য কথা আল্লাহ ফাকর বলছেন একদিন এমন হবে দুনিয়া থেকে বিদায় নিতে হবে হেনাবি বলে দাও কলিয়া তো আফাক মালাকুল মত তোমাদের আত্মাগুলি গ্রহণ করে মালাকুল মত মতের দায়িত্বে মৃত্যুদানের দায়িত্বে নিযুক্ত ফেরেস্তা যার নাম আল্লাহ মালাকুল মত বলেছেন যদি এই ফেরেস্তার নাম আজরাইল হতো অথবা ইসরায়েল হইতো একদল একটু শিক্ষিত আজরায়েল বলেন ওরা ইসরায়েল কারণ একটা খ্রিস্টানদের ডিকশনারি আলমুঞ্জিদ এই নামটা আছে তা কোনো মুসলিমের লেখা নয় কোরআনে অনেক হাদিসেও নেই আর আমাদের সাধারণ লোকেরা এমনকি এক সে বক্তা সমাজ আজরাইল কোথায় আজরাইল ফেলেন জিবরাইল মেকাইল কোরআনে কারিমে আছে ইসরাফিল সেই হাদিসা আছে নিয়ে আসেন তো একটি হাতিস যে কোথায় আজ রাইলামটা আল্লাহ বলছেন মালাকুল মত আপনিও বলেন মালাকুলমত এল্লাইজি ওকেল বেকম যাকে তোমাদের ওপর নিযুক্ত করা হয়েছে যার যখন সময় হবে দ্রুত ছুটে যাবে আর রোহ নিয়ে আসবে তোমায়কম তোর যেন অতবার তোমাদের প্রতিপালকের কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে মরে গেলো মানে এক্সপায়ার হয়ে গেল আজকাল ইংরেজি শিখেছে মানুষ এক্সপায়ার নয় দুনিয়া থেকে চলে গেছে। এক্সপায়ার হয়নি তোমার এখন গিয়েছো জবাবদেহির জন্য গিয়েছে এখন কর্ম শেষ বলতে পারেন কিন্তু জীবন শেষ হয়নি বলাও তারা ঈদেল মুজিরে মুন আনা কেসুর উসাহিম ইন্দরহিম আল্লাহাক বলছেন হে নবী যদি তুমি দেখতেই ওই সময়কে যেই সময় অপরাধীরা যত অপরাধী শির করেছে কুফরি করেছে অপরাধী আল্লাহাকের ফরজ অজেব আদে করেনি অপরাধী হারাম নাজাজ কাজ করেছে অপরাধী মানুষের হক নষ্ট করেছে অপরাধী যত অপরাধী আছে তাদেরকে তুমি যদি দেখতেই কি অবস্থায় না কেসুর ও সেহীম আইন দরবহীন তাদের প্রতিপালকের সামনে দণ্ডাইমান হবে এবং স্থির নত করে লজ্জায় মানুষ যখন আক্ষেপে থাকে দুঃখে থাকে শোকে থাকে তখন মাথা নত করে নেয় ও আর কোনো উপায় নেই বড় আক্ষেপের অবস্থা কিন্তু আর সংশোধনের সময় নেই সেই সময় তারপরেও আল্লাহর কাছে দরখাস্ত করবে রব্বা না হে আমাদের প্রতিপালক আবসর না আমরা দেখে নিলাম এখন বুঝে নিছি দেখে নিছি আর আজাব ওসামে না শুনেও নিলাম ফারজে না সুতরাং আমাদেরকে ফিরিয়ে দিন নামাল মাল সাল ইহান ভালো কাজ করে আসব। ইন্যা মো কে আমরা দৃঢ় বিশ্বাস করে ফেলেছি আর ই দুর্বল ইমানের লোক নই এখন পাকা ইমানদার হয়ে গেছি আল্লাহ আল্লাপাক শুনবেন এই দরখাস্ত না শুনবেন না এই দরখাস্ত একাধিক জায়গায় হবে মতের সময় হবে যেমন কোনো উপায় নেই তখন আল্লাহকে বলবে আল্লাহ একবার ফিরিয়ে দাও জাহান নামে জ্বলবে আর চিৎকার করে বলতে থাকবে যে আল্লাহ ফিরিয়ে দাও একবার সময় দাও বিভিন্ন ক্ষেত্রগুলিকে আল্লাপা কোরআনেকের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন আল্লাহ পাখির স্বাদ করছেন ওয়ালাউসি এনাল ন হুদাহা আমি যদি চাইতাম বল প্রয়োগ করতে তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার দিক নির্দেশনা দিয়ে দিতাম সঠিক পথে জবরদস্তি লাগিয়ে দিতাম আল্লাহ বাধ্য করলে আল্লাহ বাধ্য করে করতেন কিন্তু বাধ্য করলে পরীক্ষা থাকতো না আল্লাহ পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন এই দুনিয়াতে এবং স্বাধীন ছেড়েছেন যেমন নামাজি মসজিদে এমনভাবে যায় না যে আল্লাহ বা আল্লাহর ফেরস্তা বেঁধে নিয়ে যাচ্ছে তেমন বেনামাজি কে বিছানার সাথে কোনো শৈতানও বেঁধে রাখেনা আর আল্লাহ বেঁধে রাখেনি স্বাধীনভাবে যারা শির করে যারা এই ক্ষমতা আমরা হাড়ে হাড়ে অনুভব করছি আমরা স্বাধীন বেঁধে ভালো কাজ করানো হয় না কোনো ব্যক্তিকে কাউকে বেঁধে পাপ করানো হয় না স্বাধীনভাবে পাপ করছে সুতরাং এর জন্য শাস্তি পেতে হবে স্বাধীনভাবে নেকি করেছে সুতরাং এর উত্তম প্রতিদান পাবে আল্লাহ বলছেন আমি যদি জবরদস্তি করতাম তো অবশ্যই হিদায়ত করে দিতাম কিন হাক্কাল কৌল মিন্নি কিন্তু আমার পক্ষ থেকে এই কথার বাস্তবায়ন অবশ্যই অবশ্যই হবে যে আমি যে বলেছি আগেই লা আমলা লাহান্নিনাল জিন্না তুয়ান্না সে আজমাইন অবশ্যই অবশ্যই জিন এবং সমস্ত মানুষকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব জাহান্নামের পেট ভরাবেন আল্লাহ যে আমার এই দিনের সাক্ষাৎকে উপেক্ষা করিলে ভুলে গিয়েছিল গাফিল দীর্ঘদিন চলে গেছ অনেকে স্মরণ করিয়েছে ভালো মানুষরা কিন্তু তোমরা ভুলে গিয়েছিলে এই দিনের সাক্ষাৎকে ভুলে গেছিলে সুতরাং তোমরা শাস্তির আসাদন গ্রহণ করো ইন্নাকুম আমিও তোমাদেরকে উপেক্ষা করেছি যেমন তোমরা ভুলেছো। আল্লাহ ভুলে যান না কিন্তু ভুলে যাওয়ার বদলা দিয়েছেন ওটাকে ওই ভাষা দিয়ে আল্লাহ ব্যক্ত করেছেন অজুকল খুলদেবি মাকুন তুম তামালুন তোমরা যে পাপ কাজ করেছ তার বিনিময়ে তোমরা স্থায়ী শাস্তির আসাদন গ্রহণ করতে থাকো খারু সুজাদমুহাম বেরুন এই আয়াতটি আয়াত নম্বর পনেরো সুরা সাজদার এ আয়তে সাজদা রয়েছে সাজদার শব্দটি উল্লেখ হয়েছে সাজদার বিষয় উল্লেখ করেছেন আর কোরআনকারিমে যে শেষদায় তেল আওয়াত পনেরোটি রয়েছে ১৪টি নয় সঠিক মত হচ্ছে ১৫টি রয়েছে সুরায় হজে দুটি রয়েছে একটি নয় যেমন কোন কোনো মতে রয়েছে আর সুরা সদেহ সেজদা রয়েছে একটি মোট ১৫টি শেষদা সহিদ ইসরা আলোকে তার একটি সেজদা এখানে রয়েছে এর জন্য এখানে সেজদা করা সোনাত নামাজের মধ্যে হইল আর নামাজের বাইরে হইলেও এই আয়াতের এই সাজদার বিষয়টিকে নিয়ে এই সুরার নামকরণ হয়েছে সুরাত সাজদা আল্লাহাব বলছেন নিশ্চয়ই আমার আয়াতকে বিশ্বাস করে ওই সব লোকেরা এজাজ হা যদি তাদেরকে আমার আয়াত দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া হয় বোঝানো হয় হরু সুজ্জাদা তখন তারা শেষদাই অবনত হয়ে যায় লুটিয়ে পড়ে শেষদায় অসবাহু বেহামদের রব এবং তাদের প্রতিপালকের প্রশংসা বিজড়িত তারা তসবিহ করে পবিত্রতা ঘোষণা করে অহম লায়াস তাকে বেরুন আরে এরা অহংকারী হয় না অহংকার করে না শেষদায় লুটিয়ে পড়ে অর্থাৎ শেষদার স্থান হলে লুটিয়ে পড়ে আর আরেকটি অর্থ হচ্ছে পাকের এই আয়াতের কথা শোনার পরে তারা আল্লাহ পাকের বিধান মানার জন্য প্রস্তুত হয়ে যান পাকের দিন আল্লাহ পাকের বিধান মেনে চলব তথা জাফা জনু বহুম আনিল মদি তাদের আরও কিছু প্রশংসা করেছেন যারা সৎকর্মশীল মমিন আল্লাপা বলছেন তাদের পার্শ্বগুলো বিছানা থেকে আলাদা হয়ে যায় রাতে সারা দুনিয়ার লোক শুয়ে থাকে আর আমার সৎকর্মশীল বান্দারা বিছানা ছেড়ে দিয়ে আমার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করে সিজদাই পড়ে দোয়া করে কান্নাকাটি করে এই হচ্ছে মমিন বান্দাদের পরিচয় তারা তাহা যুদ হয় শুধু ফরজনামাজি পড়ে না বরং অতিরিক্ত তারা তাদের ভবিষ্যৎকে আরো সুন্দর করার জন্য জাননাতে আরও উচ্চ স্থান হাসিল করার জন্য তাহা যুদ আদেই করে আল্লাহ পাক এই প্রশংসা এখানে করে দেয় ইয়াদ ও না তাদের প্রতিপালককে তারা ডাকে দোয়া করে ভীতির সাথে আর আশার সাথে আল্লাহকে ভয়ও করে আল্লাহ রাজাবকে ভয় করে এবং আল্লাহর কাছে আশাও করে দুটোই তাদের মধ্যে থাকে এ দুটো হচ্ছে মানুষের ডানাস্বরূপ পাখির যেমন দুটো ডানা না থাকলে উঠতে পারবে না আছাড় খেয়ে পড়ে যাবে ঠিক তেমনি একজন মমিনের যদি আশাও না থাকে আর ভয়ও না থাকে তাহলে শয়তান তাকে আছাড় দিয়ে দেবে পথভ্রষ্ট করে দেবে দুটোই থাকতে হবে আল্লাহর কাছে আশাও রাখতে হবে কর্মের সাথে আশা আমল করেন না আল্লাহর কাছে রহমতের আশা করে জান্নাতের আশা করে কর্মবিহীন আশা নেই উচ্চ আকাঙ্ক্ষা ইয়াহুদিন আসারাদের মতো জান্নাত আমাদের জন্য বরাদ্দ আর আল্লা ভয়াজাউন ফেক এবং আমি যা তাদেরকে দিয়েছি তা থেকে ব্যয় করে জাকাতো দেই এছাড়াও সাদকা দান করে প্রয়োজন হলে যেখানে প্রয়োজন খরচ করি ইয়া বিধবা অসহায় দরে দূরে দেখাশোনা করে জনকল্যাণমূলক কাজ করেন ভাই বহন যে ফরজ রয়েছে বাপ মায়ের দেখাশোনা ছোট ভাই বোনদের দেখাশোনা ইত্যাদি আরো ওইসবও করে আল্লাহ আল্লাপাক তাদের প্রশংসা করেছেন এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহাক যেন আমাদের গুণাখাতা মাফ করেন কোরআন বুঝার এবং তার প্রতি চলার যেন তৌফিক দান করেন ওসলাল নবীনা মোহাম্মদ আলী ওসাহী আজমাই البشر حياتي ملأغاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو, حلو মহিলা ছিল তারা আল্লাহ প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হল হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে। মহিলাদের আরো অনেক পথ দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস বাংলায় रास्त उदाहरण शान जेटी बृद्धि पाए प्रत्येक 700 रास्ता मानवतार